এখানে দুটো ঘটনা আছে একটা হলো ইসরা আর একটা মেয়ার কোরআন পাখে সুরাবণী হিসাবে শুরুতে আল্লাহ তালা ইসরার কথা বলেছেন বাদাউদ্ আকোস মিন আহু হু আসি বাসুই পবিত্র সে মহান আল্লাহ মহান সত্তা যিনি তাঁর বান্দাকে রাতের বেলা নিয়ে গেছেন মসজিদের হারাম থেকে থেকে। হিলজিদ আকসার দিকে আল্লা বারকনা হাওলা যার চতুর পাশে চতুর্দিকে আমরা বরকতে ভরপুর করে দিয়েছি লেনুরিয়া হুমিন আয়া তেনা তাঁকে আমরা দেখাতে চাই আমাদের অনেক নিদর্শন কুদরতের নিদর্শন দেখাতে চায়। ইন্নাহু চাই তিনি নিশ্চয়ই আল্লাহ তিনি সবকিছু শুনেন এবং জানেন করব সিরাতের আলোচনা উপলক্ষে তার আগে এটা হচ্ছে ইসরা রাতের বেলায় তাকে নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই রানির খবর আসে এরপরে মসজিদে আকসা থেকে আল্লাহ ওনাকে কথা নিয়েছেন সিদ্ধ মুন তাহা পর্যন্ত নিয়েছেন সে খবর অন্য আয়াতে আছে সেটা সুরানো থেকে আয়াতে আছে ওয়ালা কদর আহ নাজন ওখর আয়াতিল কুবের নিশ্চয় তিনি দেখেছেন তাকে কে দেখেছেন কাকে মুহাম্মদ সাল্লাম দেখেছেন জিব্রাইল আল ইসলামকে আবার দেখেছেন নজরাতফরা দ্বিতীয় দ্বিতীয়বার। দ্বিতীয় বার দেখেছেন জিবাই আলাম সাধারণত মানুষের সুরত ধরে আসেন রবি স্বাভাবিক দেখেছিলেন যখন হেরা গুহা থেকে নামছেন ওহিনাজিলের প্রথম দিকে তো তিনি মানুষ হিসাবে আসলে গুহার আমনে করে ধরলেন ধরে আলিঙ্গন করলেন একাধিক আপনার অরিজিনাল সুরত কি একবার দেখাবেন তখন তিনি অরিজিনাল সুরতে বলে দেখেন তিনি তখন পূর্ব দিগন্তে অরিজিনাল সুরাতে সরে সব পাখা খুললেন সারা দিগন্ত জুড়ে ভর্তি হয়ে গেল এই বিশাল সুরা দেখে নবীকারী পড়ে গেলেন আবার নবীকারী জিব্রাইস্লাম নিজেকে গুটিয়ে নিয়ে মানুষের ফেসে চলে আলিঙ্গন করলেন যে এটা তো আপনার পক্ষে দেখা সম্ভব না এই জন্যই তো আল্লাহ তালাকে মানুষ করে পাঠান মানুষের সুরা দিয়ে পাঠান ওই প্রথম দেখেছিলেন অরিজিনাল ইয়াতে আবার সিদ্ধুল মন্তাহার ওখানে যখন নিয়ে গিয়েছেন ওখানে গিয়ে আবার অরিজিনাল সুরাতে ওনাকে ছেড়ে দিয়েছেন তারপরে জানি তো আমরা শুনবো আল্লাহ তালার সঙ্গে ওনার একলা হয়েছে সেখানে জিবাই নাই তো এই তিনি আবার তাকে দেখেছেন দ্বিতীয়বার ওই খবর আসবো সুরানাজমের মধ্যে কোথায় দেখেছেন সিদ্ধ মুনতেহার ওখানে মেরাজের সময় দা সিদ্ধ মুনতেহা বড়ই গাছের শেষ বড়ই গাছের ওখানে বড়ই গাছটা কেমন ইত্যাদি আমরা পরে শুনবো তখন মেয়েরাজের আলোচনা আসবে এখন এসরার আলোচনা চলছে ইনশাল্লাহ তিনি গাছ তাকে এত কিছু ঢেকে রেখেছে এত নূর সেই গাছকে ঢেকেছে এত নূরের তাজাল্লি সেখানে আছে তিনি এগুলো সব দেখেছেন এই মেয়েরাজ সত্য তার চোখ কোনো কিছু বক্রতা দেখায়নি তাকে উল্টা পাল্টা কিছু দেখায়নি তিনি অরিজিনালি দেখেছেন যা দেখেছেন সেখানে অরিজিনালি স্বপ্নেও দেখেননি বাস্তবে দেখেছেন এবং উল্টা পাল্টা কিছু দেখেননি রাইট জিনিস দেখেছেন ওমা তগ আর তুমি কোনো সীমালাঙ্ঘন করেননি দেখে যা দেখেছেন তাই তোমাদেরকে বলছেন ইসলামের রাজের ঘটনা তিনি তার খবর আছে ইনডাইরেক্টলি কিন্তু হাদিসে অনেকগুলো খবর এসেছে তিনি বলেছেন লাম্মা উসরি যাবি যখন আমার এসরা হয়েছে লাম্মা অবি যখন আমার মেরাজ হয়েছে তো এসরা শব্দের অর্থ কি আর মেয়ারাজ শব্দের অর্থ কি দুটো জার্নি দুনিয়ার অংশটা হচ্ছে এসরা এসরা আসরা মানে হচ্ছে রাতের বেলায় সফর করা। তো রাতের বেলায় সফরটা হয়েছে বরাকে করে কিভাবে গিয়েছেন আমরা আসবো ইনশাল্লাহ এই স্থল পথে হচ্ছে মক্কা মাসিদের হারাম থেকে রেলস্টেনের মাসিদের আকসা পর্যন্ত এতক্ষণ হচ্ছে এসরা এটা এইরকম জার্নি আর হল হলো অরুজ মেয়রাজ হলো ঊর্ধ্বমন উপরের দিকে দাও ওটে এরকম জার্নি না নাম আরেকটা সেটা আরেকটি বিশাল জার্নি জার্নি দুটো পর্যায় আছে আজকে সম্ভবত আমরা হয়তো এসরাটাই ইনশাল্লাহ কাবার করব দেখা যাক আমরা যেতে পারি মেয়েরাজ ঢুকতে পারি কিনা তা নাহলে বাকিটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ এই মাস ও রজম মাস অনেকে এই মাসের উপরে আলোচনা করেন কব হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে এই মাসে আমরা এই এসরামে আলোচনা করা আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এই আয়াতের তাফসিরে আমরা আসি যে আব্দিহি পবিত্র সে আল্লাহ যিনি তার বান্দাকে নিয়ে এসরা করিয়েছেন দাঁতের বেলা সফর করিয়েছেন এখানে আল্লাহ তহ আসরা বেরাসুলিহি বললেন না কেন আল্লাহ রাসুল কে বলেন নাই ডাকেন নাই তিনি মোস্ট অব দা তিনি বলেছেন ইয়া রাসুল আল্লাহ রাসুল ইয়া আয়ুহার নবীহার রাসুল এরকম করে ডেকেছেন সম্মান করেছেন নবী করিম সাল আলী আসাল্লাম অথচ আমরা দেখি যে অন্যান্য নবী এভাবে ডেকেছেন নাম ধরে ধরে ক্রমশরী বোধ হয় এক একবার এসেছে আর সব জায়গায় কি এসেছে আইহার নবী আসুল আর আবদের অর্থ একেবারে বান্দা কৃত দাসের মতো অবস্থা আব দাস নবী করি ইম সাল্লা আলা সাল্লামকে এখানে আব্দিহি তার দাসকে নিয়ে গেছেন অনেকে এই দাসের তর্জমাটা করলে খুব খারাপ ফিল করেন ওনাকে কৃত দাস দাসের মতো বলা হয়েছে এইটাকে কোনো কথা হইলে উনি এত সম্মানিত নবী আসলে এই নবী করি ইম সাল্লাহ সাল্লাম কে। আল্লাহ তালার এতাদত করেছেন এই বাদতটা দাসত্ব তিনি কি আল্লাহ এবাদত করেন আল্লাহ তালা এবাদত সবচেয়ে বেশি করেছেন এই জন্য পূর্ণতা অর্জন করেছেন সবচেয়ে বেশি আল্লাহ তালা গোলামী করেছেন তিনি কে রসুল্লাহ সবচেয়ে বেশি এবাদতকারীটা কি এই কথা বলাতে ওনার কি সম্মান কমলো না বাড়লো সুফা তোমরা কি করি মনে করো যে এই আল্লাহ দাসত্ব আল্লাহর গোলামী করা আল্লাহর হুকুম মানা আল্লাহর ইবাদ করা আল্লাহ করে নিজেকে ছোট মনে করি দুনিয়ার দাসকৃত দাস এদের সঙ্গে কি এইটা বোঝানো হয়েছে না তিনি সমস্ত ওনার জীবনকে আল্লাহর রাস্তায় যিনি কোরবান করে দিয়েছেন নিজের হারাম করে দিয়েছেন এই কথা বলার মধ্যে ওনার সম্মান বেড়েছে বড় বড় মুফাস এই তাফসিল করলেন এখন আমাদের জমানার কিছু লোকজন পাওয়া যায় তারা বলে যে না আল্লাহ নবীকে দাস বলা ঠিক না ওনার সম্মান অনেক কমে যায় কথা বললেন এরপরে হল মসজিদ আকসজিদ হারাম থেকে আল মসজিদুল হারাম এটা যদিও এটা নাম আছে বাইতুল্লাহ বাইতুল্লাহ আসলে ওই ছোট্ট যে মেইন কাবাট আল মসজিদুল হারাম হলো পুরো ঘরটা যদিও বাইতুল্লাহ অনেক অনেকটা ওই পুরোটা ইনক্লুড করে কিন্তু কা বা যেটা কাবা ঘর কালো কাপড় দিয়ে ঢাকা আর মাসজিদুল হারাম এমনকি পুরোটাই হারামের মধ্যে আসে পুরোটা কি অনেকটা লোকেরা এই কাউ কোনো সময় বায় মনে করে মসজিদের হারামটা বায় কিছুটা লুজ সেটাও বোঝায় এটাও বোঝায় কিন্তু অরিজিনালি কিন্তু আসলে ভাই চলো কাবা হচ্ছে মেইন সেটা ইব্রাহিম তৈরি করেছে। এখন এটা পরিধি এর বাইরে বাড়তে পারে অনেক দূর যেতে পারে এখন তো অনেক বড় হয়েছে আমরা তখন পৃথিবীতে থাকবো না একশো পাঁচশো বছর পরে আরো অনেক বড় হবে না হয়তো এগুলো সব ভেঙে নতুন করে এত বড় করা হবে এক একদিকে বোধ হয় আধা মাইল হয়ে যেতে পারে আল্লাহ তাল্লাহ ভালো দাঁড়েন তো এইটা পুরোটাই খারাপ সেখান থেকে আল্লাহ তালাকে নিয়ে গেছেন আল আকসা আকস আকদের আকসা মানে দূর দূরের মসজিদ তো মক্কা থেকে তখন ওই মসজিদে আকসা পৃথিবীর মধ্যে এরপরে আর কোন এর চেয়ে দূরে কোন মসজিদ নেই সেই মসজিদে দূরের মসজিদ যেমন বলা হয় আশারকুল আকস দূর প্রাচ্য Far ইস্ট কি বলে ফার ইক পূর্ব ফার ওয়েস্ট হ্যাঁ যদি হয় আলগারবুল আকস এই আকস মানে ফার দূর দূরের মসজিদে মক্কা লোকদের জন্য তখন ওই মসজিদে আকস ছিল বেশ দূরের মসজিদ এর জুড়ে আর কোন মসজিদ তাদের জানা নেই আল্লাহ দিব না যে মসজিদ মসজিদে আকসার চতুর্দিকে তার চারপাশে আশেপাশে আমি সমস্ত বরকতে ভরপুর করে দিয়েছি বরকত দুই রকম একটা হলো স্পিরিচুয়াল দিন দিক থেকে রুহানি দিক থেকে ইসলামের দিক থেকে আরেকটা বরকত হচ্ছে মানুষের দুনিয়াবীর দিক থেকে ওই এলাকাটা বরকতময় ইসলামী দৃষ্টিকোণ থেকে বরকতময় হচ্ছে অনেক নবী বলা যায় মেজরিটি নবী ওই ওই জায়গাতে এসেছেন বলি ইসরায়েলের মধ্যে যত লবি এসেছেন ম্যাক্সিমাম ওই এলাকায় আপনি যদি ইতিহাস দেখেন ইব্রাহিম থেকে শুরু করে সেটা আলাপে চলে এসেছে পরবর্তী সমস্ত নবী মুসা আলাইসালাম সোলমান আলাইস্লাম দাউদ সব ওই এলাকা নবীদের পদদলিত এলাকা নবীদের কদম যেখানে চলাফেরা করেছে আর প্রচুর নবীও সেখানে ইন্তিকাল করে সমাহিত আছেন তারা সেখানে শুয়ে আছেন তো ওইটা এই বরকতের এলাকা এই একটা দিনের দিক থেকে আর দনীয় দিক থেকে ওই এলাকাটা আসলে পৃথিবীর মধ্যে অন্যতম উর্বর এলাকা ভালো ভালো রেজ আল্লাহ ওখানে দান করেছেন ওখানকার ফসলগুলো ফলগুলো ভেজিটেবল অত্যন্ত ভালো ওখানকার খেজুর আপনারা খান যে এই খেজুরকে কি বলে মাজুলি মাজুল এই খেজুরটা অনেক বড় সাইজের মাসা আল্লাহ খেজুর এবং বেশ সাত ওখানের আপনার যে ফলগুলো আছে ওখানকার আঙ্গুর ওখানকার কমলালেবু ওখানকার জায়তু অনু ভান শ্রেষ্ঠ জায়তু অনু ওই এলাকার তো এদিক থেকে অনেক কিছু ওখানে এবং কৃষি ফসল খুব ভালো হয় অন্যান্য আরো দেশের মতন ধুদু বালিকার মত নয় এবং পাহাড়ি জমি নয় ফসল হয় এরকম যথেষ্ট বরকত আলো ভরপুর করে দিয়েছেন তো সেই দিক থেকে ওই ঘরে চতুর্শে বরকতময় আছে আমি তাকে আমার নিদর্শনে অনেক কিছু দেখাবো কি কি দেখিয়েছেন আল্লাহ তালা তার ফিরিস্তি বর্ণনা ইনশাল্লাহ আসবে এই দেখানোর জন্য তাকে আমি জানির ব্যবস্থা করেছি ইনহসলামী বাসির আল্লাহ তালা ভালো করে সবকিছু জানেন এবং সবকিছু শোনেন এবং দেখেন তাহলে ইসরা এবং মেয়েরাজের দুটো পর্যায়ে এখন এইসরা এবং অনেক হাদিস হাদিস হাদিস বলা যায় অনেক আছে হাসান অনেক হাদিস আছে সাহিয়া এবং এত হাদিস বর্ণিত হয়েছে এই বিষয়ে সাহাবাদের কাছ থেকে অনেক সাহাবিরা করেছেন এই জন্য এই ইসরা এবং হাজিজকে তাবাহ মো পর্যন্ত বলেন কারা কারা বর্ণনা করেছেন হাজি গুলো ইসরা সংক্রান্ত বিষয় সাহাবিরা দেখেন না ওই সময় পরবর্তী সাল্লাম থেকে ইমরাজের কাহিনী শুনে শুনে ওনারা যেগুলো বলেছেন যে সমস্যা সাহাবির বর্ণনা করেছেন তাদের লিস্ট হচ্ছে অমরাবুল খাতি আলীবিন মালিক ইবনে শাহ শাহ আবু হরাইরা আবু সঈদ আব্দুল আব্বাস জন্দুব আবুল হামরা সোহাইবী হি আহ আনহু ও আনহুন্দী গুরু এখন আসি আমরা আরেকটি পয়েন্টে যে কবে এই সংগঠিত হয়েছে এই বিষয়ে আপনাদের কাছে কি জানা আছে বলেন দেখি কয় তারিখে কবে হয়েছে সাতাশে তা আর খবর রাখি না তো এই বিষয়ে প্রথমত কোন সনে কোন বৎসর হয়েছে এটা নিয়ে যথেষ্ট ইতালাফ হয়েছে কোন মাসে হয়েছে সেটা নিয়েও একটা হয়েছে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে একটা লাভ আছে আমরা যে একটা মুখস্থ করেছি একবারে কোরআন হাদিস কোরআন দিয়ে একবারে বোখারি রেওয়ার মতো শক্ত করে মুখস্থ করেছি ছোট কাল থেকে সাতাশের রজব আর সেই দিনে একটা বিশেষ অনুষ্ঠান করার ইত্যাদি যে রেওয়াজ চলে হয়ে আসছে দিনটাই ওই দিন হয়েছে কিনা এটা নিয়ে কোন ঐক্যমাতে পৌঁছা যায়নি আপনারা বলবেন এত বড় একটা ঘটনা এটা কবে ঘটলো এটাই যদি জানান তাহলে তো মুশকিলের কথা যখন এটা ঘটে জেনারেলি তিনি তায়েফ থেকে আসার পর তায়েফ থেকে আসার পর হিজরতের আগে সময়টা কতটুকু ছিল তিন বছরের কাছাকাছি তায়েফ এ গেলেন মক্কাফেরত এসে আর তিন বছরের মাথায় তিনি হিজরত করেন এই এর ভিতরেই ঘটেছে এই ব্যাপারে মেজরিটি ইমামদের একমত যে এর ভিতরেই এসরা ঘটেছে যদি এখানে এখানেও কিছু ইস্তলাফ আছে কিন্তু মেজরিটি ঐতিহাসিক আমাদের মত যে এই তিন বছরের ভিতরে ঘটনা ঘটে তার থেকে আসার অল্প কিছুদিন পরে না ছয় মাস পরে না এক বছর পরে না দুই বছর পরে এটা নিয়ে বিভিন্ন রেওয়ায়ত আছে তো এই রেওয়ায়ত কেন এরকম হয়ে গেল কেন এত বড় ঘটনা একমত হওয়া গেল না বা এটা পাওয়া গেল না এটা হেতু কি যে ওই সময় যখন এই ঘটনা ঘটে তখন লেখাপড়া আরবদের ভিতরে ইতিহাস লেখা কলম কাগজ নিয়ে বসা এগুলা কেমন হতো খুবই কম নাই বলতে এক একজন লিখতে পারে এইরকম লেখালেখির কাজ এমনকি ক্যালেন্ডার তাদের ছিল না সন তারা জানতো না আপনারা শুনেছেন আলোচনা মনে আছে কোন সন্ধে কত তারিখে তারা তখন জীবিত ছিলেন সাহাবীরা তারা জানতেন না কোন সনের মধ্যে তারা আছেন তারা এগুলা রেফার করার জন্য কি করতেন যে আমল ফিল হাতির বছরের তিন বছর আগে হয়েছে না হাতির দিয়ে আক্রমণ করার দশ বছর পরে কিছু তারা রেফার করতেন। আরবদের মধ্যে এই সমস্যা ক্যালেন্ডার যেভাবে অন্যান্য জাতির কাছে ছিল এরকম ছিল না এরপরে হচ্ছে সাবিদের সংখ্যা ছিল একেবারেই কম ওনারা সবাই আর তখন কি পেরেশানি অনেকে চলে গেছেন না কিছু মেয়েরা শেষ করে এসে তিনি বলেছেন সেটার কাহিনী আমরা শুনবো তারপর রিয়াকশন কি হলো পুরো ঘটনা বলে এরকম করে একটা অডিয়েন্স পাওয়া যে আমি এরকম দেখেছি শোনা এই ঘটনা ঘটেছে একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সব তিনি বয়ান করেছেন না তিনি হাজার বলেছেন পরে যাওয়ার ঘটছিল এক এক সময় এক এক জায়গায় তিনি প্রয়োজন মতো বিভিন্ন সময় বলেছেন এগুলোকে সব কম্পাইল করে ওনার জমানায় একেবারে সুন্দর করে ইতিহাস লেখার মতো কাজ হয় নাই ওনাদের কাছে তিনি মিস করে দেননি যেটা আল্লাহ ওনাকে সেখানে দিয়েছেন এবং তিনি উম্মদকে দিতে ভুলে গেছেন এমন কিছু ঘটার কথা নয় এরপর এই পরে আসেন যে কবে হয়েছে কেউ কেউ বলেছেন ইমাম তবরি মতন একজন বড় ঐতিহাসিক ইমাম ইসলাম মেহরাজ তিনি বললেন এটা কিন্তু অনেকেই দ্বিমত পোষণ করেছেন এটা ওনার একটা মত উনি ঐতিহাসিক ঐতিহাসিকরা কিছু ইতিহাস যে সমস্ত রেফারেন্স পেয়েছেন ওগুলা লিখেছেন এবং আপনারা জানেন যে এগুলো হাদিসের মত এত কনফার্ম করে লেখা হয়নি কাজে ওনার মতকে অনেকে নেয়নি কোন দলিল দেখাতে পারেননি এরপরে দ্বিতীয় মত হচ্ছে যে নবুয়ের পাঁচ বছর পরে হয়েছে এই ব্যাপারে মতামত দিয়েছেন ইমাম নবী এবং ইমাম কর্তুবী ইমাম নবী অনেক বড় মাপের ইমাম ইমাম কর্তুবী অনেক বড় মুফসের ওনার ইতিহাস সম্পর্কে অনেক লেখা আছে এটাও অনেকে নেননি তিন নম্বর মত হচ্ছে রজব মাসের সাতাশ তারিখে ঘটেছে যেটা আমরা শুনে আসছি এবং এটা নবুয়ের দশম বৎসরে হয়েছে ইয়ার টাইপ থেকে ঘুরে আসার পরে কিছুদিনের মধ্যে হয়ে যায় এটা হল তিন নম্বর মত এটাই মোটামুটি একটু বেশি মশহুর হয়েছে পরিচিত নবুয়থের দশম বছরে রজব মাসের সাতাশ তারিখে এটা ঘটে চার নম্বর হয়েছে মত দিয়েছেন অনেকে সেটা হচ্ছে রমাদান মাসের এই ঘটনা ঘটে রমাদান মাসে হয়েছে পাওয়া এই তম বছরে ১৩ তেরোতম বছরে তিনি সফর করেন মদিনার দিকে চলে যান হিজরত করেন নবুয়তের মনে আছে তো তাহলে এই যে বারোতম বৎসরে এটা ঘটে এরপরে আরেকটা মত আছে না তেরোতম বৎসরে নবুয়তের তেরোতম বৎসরে মক্কা লাস্ট ইয়ারের মধ্যে ঘটে সেটা মহারম মাসে এরপরে ৬ নম্বর মত পাওয়া গেছে না সেটা তেরোতম বৎসরে রবিউল আউ্বল মাসে ঘটে তাহলে কয়টা মত পাওয়া গেল ছয়টা মত এর মধ্যে বেশি প্রচলিত আছে রজব মাসে সাতাশ তারিখে ঠিক আছে এখন মোটামুটি এই পিরিয়ডটার ভিতরে ঘোরাঘুরি করলে অধিকাংশ একমত যে তাই থেকে আসার পরে হিজতের আগে কোনো এক সময় এই ঘটনা ঘটে এখন আসল কেউ কে বিতর্ক করেছেন যে এসরা হয়েছে শারীরিক না রুহানি ভাবে না স্বপ্নে একজন মানুষের পক্ষে এইভাবে করে মাসিদে আকসা যাওয়া মসজিদে হারাম থেকে আবার উপরে উঠে আল্লাহর কাছে যাওয়া এটা তো মানুষের পক্ষে কিভাবে সম্ভব এই আলৌকিকতা যারা বিশ্বাস করে না যারা যুক্তিবাদী বেশি সায়েন্স এর বেশি নির্ভর করে তারা বলে এটা হইতে পারে না তাহলে রুহানি ভাবে আল্লা শারীরিকভাবে এখানে পড়েছিলেন তারা এই ব্যাখ্যা করেছেন আবার কেউ কেউ বলেছে না স্বপ্নযোগে হয়েছে এটা স্বপ্ন যোগে আমরা তো মাঝে আমেরিকা চলে যাই যাবে যেভাবে ঘটেছে বর্ণনা আসলে শরীর দুনিয়াতে যেখানে শুয়ে আসেন সেখানে শুয়ে আসে এই কথা ঠিক নয় আর স্বপ্নে হওয়া তো প্রশ্নই আসে না জাগ্রত অবস্থায় বাস্তবে শারীরিক এবং আত্মিক গোনার গোটা শরীর নিয়েই কি হয়েছে মেয়েরাজ হয়েছে ওনা শরীর নেওয়ার জন্য বরাক লাগে রুহ নেওয়ার জন্য রুহ নেওয়ার জন্য একটু যুক্তিবাদী এই লোকেরা বেশি বলেছে তিনি যদি বলতেন যে আমার মেয়েরাজ হয়েছে স্বপ্ন ধোকে আমি টান্নাতে গিয়েছি এগুলো দেখেছি সেগুলো দেখেছি তাহলে মকার আবুজাহাল এটা নিয়েছে শারীরিক ভাবে এবং জাগ্রত অবস্থা হয়েছে অনেকগুলো হাদিসে এই যে এসরার অংশটুকুন আসছে তার বর্ণনা আমরা কোরআনে পাখি শুনলাম সুরা এসরার মধ্যে আর একটি করলে তার অন্যতম বর্ণনাকারী ইসরা এবং তিনি বলেন নবী করিম সাল্লা ইসলামের ঘটনা বলতে গিয়ে বললেন হাদদা সাহুম আনলাইসি যে রাত্রে ওনাকে ইসরা করা হয়েছে হাতিমে আন যে আমি এই মসজিদে হারামে এখানে হাতিমের মধ্যে শোয়া ছিলাম কোনো কোনো রেওয়াতে আসছে হাতিম হাতিম তো কাবার শরীফের যে অংশটা খোলা আছে অর্ধচন্দ্রের মতো এখানে এটাকে হাতিমে কাবা হাতিম বলে কাবার অংশ যেটা আন কাবার রয়ে গেছে কোন কোন রেয়ায়েতে হাতিম আসছে আর কোন কোন রেয়াতে আসছে তাহলে হেজর হচ্ছে মাকাম ইব্রাহিম মাকামি ইব্রাহিম আর হাতিম এখন তাকে ঘেরা টেরা করে আলাদা করা হয়তো দুইটার মাঝখানে কাছাকাছি হবে এই জন্য শেষ শেষমাতায় গেলে হাতিম শুরু হয় হাতিমের শেষমাতা আসলে হেজর শুরু হয়তো এই জনগো জায়গার মাঝামাঝি ছিলেন এই কোন কোনো হাতিম মধ্যখানে ছিলেন কোন রে হাতিম এসেছে কোন রে আয়তে হেজর অর্থাৎ মাকামি ইব্রাহিমের কথা এসেছে যে এখানে শোয়া ছিলাম রাতের বেলায় তিনি মাঝে এখানে শুতেন আল্লাহরে বাদাত করতেন এখানে অতবার আমাকে অপারেশন করলেন এই গলার এখান থেকে শুরু করে পেটের প্রায় নিচ পর্যন্ত নাভির কাছি এই পুরো অংশ অপারেশন করে আমাকে দাম কেটে ফেললেন আর আমি বললাম তিনি বলছেন এখান থেকে এখান সে খুলে তারা উনি আবার দেখেন এখন আজকাল অপারেশন হয় এনাস্থেসিয়া না করেও হয় দেখে আবার অপারেশন কোনখান দিয়ে হচ্ছে আল্লাহ তালাকে অপারেশন করালেন ফের দিয়ে উনি দেখতে পাচ্ছেন উনি বললেন যে আমি দেখতে পেলাম যে আমার কাল আমার হাটটা আমার হাটটাকে খুলে ওনারা বের করে ফেললেন করছেন খুলে বের করলেন ইমান অতপর একটি প্লেটে আমার হাটকে রাখা হলো বড় একটা ভান্ডের মধ্যে এবং যে ভান্ডটা সোনার তৈরি এবং এটা ইমানে ভরপুর হয়ে আছে ভান্ডটা সেখানে আমার হাটটাকে রাখা হলো অতটাকে ভালো করে ধুইলেন কোন অত আমাকে আবার এটা ফেরত দিলেন দিয়ে ওইখানে এটাকে আবার সেলাই করে আবার জোড়া লেগে গেল সুম্মা উতিন দুনল বাগলি ফেমারে আব্দ অতবার আমার সামনে নিয়ে আসা হল একটি জন্তুর মত জানোয়ারের মত পশুর মত যেটা বলা যায় যে গাধার চেয়ে একটু বড় আর খতের চেয়ে একটু ছোট মাঝামাঝি সাইজ আব্রিয় খুবই শুভ্র এত সাদা এত মানে শুভ্র এটা কি গণকনার বাজে আছে বরাক বরাক শব্দটি বার্ক থেকে বার্ক কথাটা কোরআনে পাকে সুরালাতে এসেছে বার্ক অর্থ কি বিদ্যুৎ বিদ্যুৎ যখন চমকায় বিদ্যুতের গতি কত দ্রুত গতি সম্পন্ন খুব দ্রুত গতি থেকে বার্ক সেখান থেকে সব এই জন্তুটার নাম হচ্ছে বরাক এই পশুটার নাম বরাক এবং সেই তিনি বললেন আকসা সে জন্তুটা যখন যায় এরকম করে জমিনে যখন যায় এরকম করে আঠে আর যখন উপরে দিকে গেছে এরকম করে সেটা আকসি তার একটি পা জাম্প করে এত দূর যায় তার চোখের দৃষ্টি জোরদার গিয়ে শেষ হয় সেখানে গিয়ে আরেকটা গিয়ে পড়ে তার লাফটা এত দ্রুত আর সে যখন এসেছে এই পশুটি আমার সাবে দাঁড়িয়ে গেল সেখানে সুন্দর করে সিট আছে এবং লাগাম দেওয়া আছে রেডি আমি বললেন এখানে চড়েন এটা উঠে বসেন হেলামু নীম সালাম যখন উঠবেন এটা একটু নড়াচড়া করছে তিনি উঠতে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এমন আচরণ করছো কে উঠবে এখন তুমি জানো চিনো তাকে তোমার উপরে যদি আর কেউ হয়ে থাকে দিন। এই ব্যক্তির মতো আর সম্মানিত কোন ব্যক্তি আর কোনদিন তোমার পিঠে উঠেনি কাজে সাবধানের শান ওনার নাম শুনেই তার ভিতরে এমন একটা চেঞ্জ আসলো সে মানে এমন মানে এফেক্টেড হয়ে গেলেন যে তার শরীরে ঘাম বাইরে শুরু হয়ে গেল সর্বনাশ আল্লাহর ওই নবী তিনি তারপরে সে শান্ত হয়ে গেল আমি তারপরে উঠলাম আর ক্ষণিকের মধ্যে চোখের পলকি পৌঁছে গেলাম বাইকেল ইয়ার বেতবিহাল আমিয়া সেখানে সমস্ত নবীরা দ্বারা ওখানে আসতেন এই বাইকেল মাসের ওখানে তাদের ওখানে একটা ছোট্ট পাথরের পাহাড়ের মধ্যে পাথরের কেটে এমন এমনভাবে হয়ে আছে এটা রিং এর মতো ঐখানে সবাই ওই রিং এর ওখানে রশি ঢুকাইয়া তাদের যে সমস্ত উটগুলোকে বা জানোয়ার ছওয়ার হয়ে আসতেন ওগুলোকে বাঁধতেন আমি সেখানে বাঁধলাম তাকে বেঁধে রেখে দিয়ে তারপর কি করলাম অতবার প্রবেশ করলাম আর সেখানে দুরাকাত নামাজ পড়লাম আর সেখান থেকে আমি বেরিয়ে গেলাম নামাজ কি একলা পড়লেন না আমি সবাইকে নিয়ে পড়লেন এটা নিয়ে একটা ডিসকাশন আছে আমরা আসবো একটু পরে হয়তো সেই সেই নামাজ পড়ার বিষয়টা পরে আসবে এখন আসলে যাত্রার পথে এখান থেকে তিনি অনেক কিছু দেখেছেন এই দ্রুত আল্লাহ ওনাকে লেন রিয়া হুমিন আেনা আল্লাহ তালা নিদর্শনের অনেক কিছু দেখিয়েছেন তার মধ্যে একটা আছে তিনি একসময় ইমাম মালিক মোহাতে বর্ণনা করেছেন সাহাবি ইহিদের বর্ণনায় এই ইফরিত কে আমাদের কোন কোন এলাকায় আঞ্চলিক ভাষা বলে ফেরত শুনছেন কি নাকি জানি মশাল নিয়ে জালিমদের সাহস কত দেখছেন যারা ক্রিমিনাল দুনিয়ার মধ্যে মস্তান আল্লাহর দুশ্মন এদের সাহসের কোন কমতি নাই এক মারাত্মক ক্রাইম করে আপনি চিন্তা করতে পারবেন না এই কার হাত দিতে আসছে সে আসে নিয়ে ঘুরা ঘুরি করছে কোন চান একটু অমনোযোগী হয়ে যান করে আক্রমণ করবে শুধু অপেক্ষায় আছে জিবাহাম নোটিস করলেন তিনি বললেন আহ আল্লিম কে কালিমেহিনুহন হে নবী মোহাম্মদ সাল্লাহাম আপনাকে কয়েকটা বাক্য শিখাই দিব একটা দোয়াবধিকেরণত এটা করলে কাজ হবে এখন খরা হিদা হুফিয়া আপনি এটা পড়লেই তার এই আগুনের মশাল নিবে শেষ এবং সে তার উপর হয়ে ধ করে জমিনে পড়ে তার বারোটা বাঁচবে ফা রাসুল্লাহ অবশ্যই বলেন আমি পড়ি তাড়াতাড়ি ফাঁকরিল ফাখুল কমপ্লিট বাক্য যেগুলা পড়লে কোন ভালো মানুষ কোন দুষ্ট মানুষ কোনোদিন সেগুলাকে সেগুলা বাউন্ডারি ক্রস করতে পারবে না দুষ্ট প্রকৃতির হোক ভালো হোক কেউ এগুলাকে এই বাউন্ডারি ভেদ করে যেতে পারবে না এই বাক্য দ্বারা আমি আল্লাহর কাছে আকাশ থেকে নাজিল হওয়া যদি কোনো খারাপ কিছু আসে আর জমিন থেকে কিছু যদি উপরের দিকে যেতে চায় যে কোনো ইভল ফোর্স যে কোনো দুষ্ট শক্তি তার কাছ থেকে আমি পানা চাই ও সার রেমা দারিমায়ফি হা আর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি হয় বা ছড়িয়ে পড়ে জমিন থেকে যা কিছু বের হয় খারাপ জিনিস ইভল কিছু অমিন ফিতানি লাই লেওয়ার নাহার রাত এবং দিনের মধ্যে যত ফিতনা ফাসাদ খারাপ জিনিস আছে সেগুলো থেকে অমিন তাওয়ারেকের লাই লেওয়ার নাহার রাতের বেলা বা দিনের বেলায় কোনো দুষ্ট প্রকৃতির কিছু কোন দুশ্মনী করার জন্য কেউ যদি আসে সেই সব কিছু থেকে আমি আল্লাহর কাছে পানা চাই ইল্লা তো আরেকান ইয়াত রহমান তবে রাতের বেলায় ভালো খবর নিয়ে যদি কোনো কিছু আসে কোন ভালো ফেরত আল্লাহ রহমান আল্লাহ আর বাকি সবগুলোর শয়তান কত বড় দুষ্ট দেখছেন রাসুল্লাহ সাল্লামকে অ্যাটাক করতে এসছে আল্লাহ তাকে তিনি এই পড়া পড়ে নাকাম করে দিয়েছেন বরবাদ করে দিয়েছেন তার আগুন নেমে গেল সে ব্যর্থ হয়ে ধূপ করে পড়ে গেল দ্বিতীয় একটা সিন তিনি দেখলেন এমনি আব্বাস আনুমবর্ণ করেছেন যে ওনাকে বাইতুল মকদাসের দিকে নিয়ে যাওয়া হল তিনি একসময় আমাদেরকে কিছু ঘটনা বলেছিলেন তার মধ্যে ঘটনা এসেছিল দাদ্রালকে দেখতে পেলেন একদম দিব্যি চোখে বাস্তব চোখে হঠাৎ করে দাদজালকে দেখতে পেয়েছেন দাদাজের দাদজাল যে অরিজিনাল সেটা দিয়ে নবী করিম সাল্লাম কে তখন জিজ্ঞেস করলেন কেমন দেখছিলেন আপনি তার ফিচারটা কেমন ছিল তারাইলে মান মানে হচ্ছে ফাইল মানে হল যে এটা কি বলা যায় ইংলিশ আছে মানে বিশাল সাইজের এর ফিগার তার ফিগার সাধারণ মানুষের মত না যদিও সে বনী আদম থেকে অরিজিনালি তার ফিগারটা অনেক বড় হিউজ সাদা মানে কালাটা খুব কালো না খুবই কিন্তু সাদা প্রকৃতির কান না কান্না কোন কোনো কোনো অনেক তার একটি চোখ হলো একেবারে কিসমিসের মতো এরকম করে যেটা কাজ করে না বেকার কিন্তু আরেকটি চোখ অনেক বড় এবং অনেক পাওয়ার ফুল এত বড় খুব আলো দেয় সেই চোখটা এত বড় একটা চোখ একেবারে মতির মতো বিরাট একটা গ্রহ নক্ষত্রের মতো সাইজ একটা তারার মতো সাইজ তারপরে বলেন যারা আছে মাথারাও বড় আর মাথার চুলগুলো এত বড় মনে হয় যেন মাথার চুলগুলো কতগুলো গাছের শাখা প্রাইজ সাইজের অস্তিত্ব দেখেই তখন দার জালের ফেতনায় যারা পড়বে তারা বলবে এত বড় জিনিস তো আর কোনো সৃষ্টি হইতে পারে না নিশ্চয়ই এটা এটাই বলতে বুধ সেটা ক্লেম করবে যে আমি তো আল্লাহ আপনার জুমার খোদ বা আমরা একবার আলোচনা করেছিলাম যাদেরকে শুনেছেন তিনি দেখেছেন তৃতীয় সিন দেখেছেন তিনি দেখে যে আমি প্রতিমধ্যে হঠাৎ করে দেখি এক মহিলা তার একেবারে হাত দুটাকে খালি করে এরকম করে একেবারে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে তাকে আল্লাহ যাতে সৌন্দর্য দিয়েছে সব প্রকাশ করতে চায় আর হয়তো অনেক কিছু সৌন্দর্য সোনার উপার অলঙ্কার ইত্যাদি সব পরে সে আমার দিকে আমার আকর্ষণের জন্য সামনের দিকে চলে যান পার হয়ে যান এটা পার হয়ে যানা হিয়ান তিনি যখন চলে যাচ্ছেন তখন একটা জিনিস রাস্তা ছেড়ে দিয়ে দূরে গিয়ে ডাকছে আস এদিকে আস এই রাস্তায় আসবর জিবরিল আল্লাহ ইসলাম বলেন মোহাম্মদ শুনবেন না এই আওয়াজ আপনি সোজা যেতে থাকেন কন্টিনিউ তাহলে দুটা দেখলেন প্রথমটা এই যে মহিলা আসলে একটু বুড়ো মহিলা সে নিজেকে একেবারে খুলে সৌন্দর্যতা দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছে কিন্তু আসলে সে বুড়ো যেটা দেখেছেন রাস্তার পাশে সে হচ্ছে যে দুনিয়া আহ কতটুকুর বয়স আর আছে এই মহিলার বয়স থেকে বুঝতে পারেন একটা মহিলার বয়স যদি হয় সত্তর বছর এখন বুড়ো হয়ে আসছে আর কত বছর বাদবে আশা করা যায় আর বেশি নাই দুনিয়ার বয়সো শেষ হয়ে গেছে আর আরেকটা দেখলেন আপনাকে ডাক্তার এদিকে আসো এদিকে আসো ঐটা দুষ্ট আপনাকে কোন রকম ধোকা দিয়ে নিয়ে যাওয়া যাওয়া যায় কিনা অন্য পথে আহ্বান করেছে এই দুনিয়াও কম এতে যত ডাকে আমাদেরকে ততই আমরা তার দিকে ঝুঁকে পড়ার কোনো কারণ নাই আমরা আখেরাতে জানিতে রওনা হয়ে যাচ্ছি সেটা মনে রাখতে হবে এখানে এই মেসেজ দেওয়া হয়েছে আর শয়তান যে আমাদেরকে ইসলামের পথ থেকে সরিয়ে ডাকে এটার চেষ্টা সে নবী মুহাম্মদ করেছে তিনি বলেন আরেকদিন একটা হাজি আমাকে যখন দিকে নিয়ে যাওয়া হলো আমি প্রতিমধ্যে ফিলিস্তিনের ওদিকে যাওয়ার পথে আমি পেলাম এক জায়গায় আল্লাহ রাহাত এত সুন্দর সুগন্ধ আসছে উনের মেয়ে এবং ছেলে মেয়েদেরকে যে মহিলা যে চাকরানি মহিলা মাথার চুন আচড়াতো ওই মহিলা কবর থেকে এই সুগন্ধ আসছে ফুল তুমা জিজ্ঞেস করে সেই মহিলার শান কি তার ঘটনা কি তার ঘটনা তিনি বিস্তারিত বললেন যখন ওই মহিলার মেয়েকে মাথার চুল আঁচড়িয়ে দিচ্ছিল চাকরানোর মেয়ের চুলকে আঁচড়িয়ে দিচ্ছিল হাত থেকে চুরুনি পড়ে গেলে কি বলল বিসমিল্লা বলে উঠাবো তো বিসমিল্লা বলে উঠানোর পরে মেয়ে কি বলে ও আমার আব্বা নামেই উঠাচ্ছ তাই না আল্লাহ বলতে আমার আব্বাকেই তো মিন করছ না না না তোমার বাবারও রব বলে তুমি বিশ্বাস করো আমি ছাড়া কোনো রব আছে আছে। যিনি আমার রব আপনার রব এই কথা থেকে তুমি সরবে না ন তাহলে বিরাট কড়াই সেখানে তেল ঢেলে গরম করা হচ্ছে আর বলা হলো তোমার একটা এটা করে তোমার বাচ্চাকে ওখানে ফেলে দেব ফেলে দেওয়া হলো জ্বলন্ত কড়াইয়ের মধ্যে ফুটন্ত মধ্যে সর্বশেষে তার কোলে যে দুধের বাচ্চাটা আছে এটাকে নিয়ে কোলে আছে এটাকে ফেলে দিবে আগে মা এখন তাকে সহায়তে হবে মা হেজিটেশন করতে আরে ছোট বাচ্চাটাকে এই কি কষ্টটা হবে তখন এই বাচ্চা জবাব দিল কি আপনার জন্য আখেরাত আল্লাহ অনেক শান্তি রেখেছে মা একটু সামান্য কষ্ট হয় আপনি আল্লাহ সন্তুষ্টির দিকে চলে যাবেন সেই মহিলা এই এই থেকে এত সুন্দর চলে এসেছে এটা তিনি দেখলেন